আরেক ভাই প্রশ্ন করেছেন আমি সুন্নত নামাজ আদায় করছি এমত অবস্থায় এক ব্যক্তি আমাকে ইমাম বানিয়ে ফরজ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছে তাহলে আমাদের নামাজ হবে কিনা অসুবিধা নেই আপনার নিয়ত আপনার কাছে আপনার সন্নত হলে তার ফরজ হয়ে যাবে এই রকম ক্ষেত্রে আমাদের দেশে একশো সরিয়ে দেয় তখন সরায় ইশারা করছে তাকে সরাচ্ছে যে না আমি সন্ন্যত পড়ছি তুমি আমাকে অনুকরণ করাই দলিল কি দলিল মনে রাখবেন আমাদের মাঝে আর অন্যদের মাঝে তফাত হচ্ছে যে তারা দলিল না আর তারা দলিলের প্রয়োজন মনে করেনা যারা অন্ধ অনুকরণ করে আর আমরা বলি যে না দলিল সহজলেন তাহলে কিছু দলিল জানা থাকলে ও যখন বললো কে তুমি কেন এ কথা বলে ও সন্ন্যাক পড়ছি এ ফরজ পড়ে কি করে হইতে পারে তখন বলবেন যে সহি হাদিস আছে যে মহাজিবিনে জবাল সাহাবি রাজি আল্লাহ তালানহ নবী সাল্লামের পেছনে এসান নামাজ পড়তেন তার মহল্লা তার পিছনে নামাজ পড়ত তাহলে মহাজিমিনের প্রথম নামাজ নবী পিছনের নামাজটি কোন নামাজ এসার ফরজ নামাজ আর দ্বিতীয়বার যে আবার এসা পড়ছেন তিনি ওইটি কোন নামাজ নফল শূন্য তো নয় নামাজ হাদিসা আছে যে প্রথমটি তোমার ফরজ হবে আর দ্বিতীয়টি না ফেলা হবে তো নফল এই নার লোকেরা সময় যদি করে তারাবীর পিছনে এই যে এই মসজিদ গুলিতে হয় এদিকে তারাবি চলছে আর ওইদিকে আরেক জামাত ফরজে চলছে না যায় এক মসজিদে দুই জামাত করা যায় তারাবির পিছনে লেগে যান আর আপনি ফরজের নিয়ত করুন দলিল হচ্ছে মাজবিনে জবলের ওই এসার এমামত